বাংলা মানবতা সমাধান হাম্মিআ আজমায় সম্মানিত শ্রোতাও দর্শক মণ্ডলী আমরা রিয়াদ থেকে নিয়মিতভাবে আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করে আসছি তো আমরা যে বিষয়ে আজকে আলোচনা করব। সেটা হলেই বাবুর রাজা আশা এবং অম্মিদ আশার অধ্যায় তো ইমান বাইনাল রাজা আশা এবং ভয়ের মাঝখানের নাম হলো আল্লাহ আল্লাহতালা যেখানে আমাদেরকে বলেছেন ইন্নাবত সরব্বিকলা সদিদ নিশ্চয় আপনার প্রতিপালকের পাকড়াও অত্যন্ত শক্ত ঠিক আবার বলেছেন আসরাফু আলা রাহমাতিল্লাহ। হে ওই সকল মানুষ যারা নিজের নফসের উপর জলুম করেছো লা লুমির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর দয়া থেকে নিজেকে নৈরাস মনি করিব না অর্থাৎ কোন সময় আল্লাহ তালা মানুষদেরকে ভয় দেখায় আবার কখনো আশাও দিয়েছেন যে ভয় করার কারণে তো কখনো ভয় করতে হবে কখনো আশা করতে হবে এই এত ভয় না যে আল্লাহ সম্পর্কে কোনো আশাই নেই যে আল্লাহ না আমরা অনেক গুণা করেছি আল্লাহ মাফ করবেই না এ ধরেন আশা করাও ঠিক না আবার এটা আশা করাও ঠিক না যে আল্লাহ তো গফরুর রহিম আল্লাহ তো খোমাসিল আল্লাহ এমনি মাফ করে দিবেন তো বাইনাল রাজা ভয় করতে হবে আশাও রাখতে হবে খারাপ কাজ করতে গিয়ে আল্লাহ ভয় করতে হবে আর ভালো কাজ করার সময় আল্লাহর তার কাছ থেকে বিনিময়ের আশা রাখতে হবে তো আমরা আল্লাহর ভয় সম্পর্কে যে অধ্যায় ছিল সেটা আমরা শেষ করে আসছি এবং আর রাজা আল্লাহর সম্পর্কে ভালো আশা রাখার যে অধ্যায়টা আছে সেখান থেকেও কিছু আলোচনা ইতিমধ্যে আমরা শুনে আসছি আজকে যে হাজিজ থেকে আলোচনা শুরু হবে সেটা হলেই ওয়ানা তাবুক আবু হুরাইরা রাজা আল্লাহ আনহু তিনি বলেন তাবুক যুদ্ধের সময় বলছেন আস আবার না আসা আতুন মানুষদের অত্যন্ত ক্ষুদ লাগলো মানুষদের অত্যন্ত কষ্ট পুষল এবং তারা অত্যন্ত ক্ষুধার্ত হয়ে গেল ফকআলু এবং তারা বলল ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুলাম লাউ আদিন তালানা যদি আপনি আমাদেরকে অনুমতি দেন হারনা। নাওয়া দেহানা তো আমাদের যে সারিগুলি আছে আমাদের যে যার উপর আমরা পশু যেগুলো আমরা নিয়ে এসছি চতুষ্প্যন্ত যেগুলো নিয়ে এসছি আমরা এগুলিকে জবাই করে খেতে পারি যদি অনুমতি দেন আকাল না বা দাহান না আমরা এখান থেকে খাবো এখ এবং সেখান থেকে তেল বের করে রেখে দেব যদি কোন উর জবাই করা হয় তাহলে গোস্ত খাবো সেখান থেকে যে চর্বিও হবে সেখান থেকে তেল বানিয়ে রেখে দিলাম পরে ব্যবহার করতে পারবো তো একটা পরামর্শ দিলেন যে আমাদেরকে অত্যন্ত খুদ ক্ষুদো লেগেছে তো আমরা এটা করতে পারি কি না ফল আর রসুল আল্লাহলাম তো আল্লাহ রসুসালাম বললেন ইফা আলু তাহলে তাই করো যদি খুদা বেশি লেগে থাকে আর যদি মনে করো যে কোন পশু জবাই করলে ভালো হয় তাহলে সেটা করো আল্লাহ আনহু ফমর রাজি আল্লাহ তালা এসে ওনাকে বললেন ইহা রসুল্লাহ হে আল্লাহ রসুলাম ইনফাল তাকাল্লাহর তাই যদি করেন তাহলে আমাদের সওয়ারি কম হয়ে যাবে মদিনা থেকে সাড়ে সাতশো কিলোমিটার দূর তাবুক সেখানে যদি আমরা আমাদের সওয়ারি থেকে যদি গোস্ত ওরা জবাই করে খাওয়া শুরু করে দেই তাহলে সফর ফেরতের সময় যে আমাদের অবস্থা হবে আমাদের সওয়ারি কম পড়ে যাবে গলায় কিন ওদু ওহম বি ফাজ তো অমর বলেন একটা কাজ করেন যে যার কাছে যতটুকু খাওয়ার বেঁচে আছে অতটুকু খাওয়া তারা নিয়ে আসুক সুমাদ আল্লাহ আলহম আলিহাবিল্কা এরপরে আপনিও ও খাদ্যের উপর আল্লাহর কাছে বরকতের জন্য কি করেন দোয়া করেন্লাহিজ বারাকা আল্লাহ তালা হয়তো তার মধ্যে বরকত দিতে পারেন ফকাল রসুল্লাহ সাল্লা বললেন নাম ঠিক আছে তাই করি উনি একটি দস্তরখান চাইলেন এবং সেটাকে বিছাই দিলেন সুম্মা সুম্মী আজওয়ার এরপরে সবাইকে তাদের কিছু বাঁচা অতিরিক্ত খানা যেটা তাদের কাছে ছিল খাদ্যদ্রব্য জিনিস সেটাকে নিয়ে আসতে বললেন ফাজুয়িক বলছেন মানুষেরা কেহ একচুল্লু পরিমাণ ভুট্টা নিয়ে আসলো কেহ একচুল্লু খেজুর নিয়ে আসলো আর কেহ সামান্য রুটির একটা টুকরা নিয়ে আসলো হাত্তা ইসির সবাই একটু তো কিছু জিনিস জমা হয়ে গেল সেই দস্তরখান বিল বারাকা তখন আল্লাহ রসুল বরকতের দোয়া করলেন সুম্মা কাল এবং বললেন খুদু ফি আয়াতি কুমাদু ফি আউ হাত্তা মা তারি বলছেন তারা সকলেই সেখান থেকে নিয়ে নিয়ে তাদের পূর্ণ করলো তাদের যে বাসন ছিল ছিল। এটাকে ভরলো এবং বললেন যে তোমরা তোমাদের বর্তনকে ভরে নাও তারা তাদের বর্তনকে ভরে ভরে সেখানে সেখান থেকে খাবার জিনিস নিয়ে নিল হাত্তা মা তারাকফিল্লা আসকার এমনকি যত সৈনিক ছিল প্রত্যেক সৈনিক তাদের যে বর্তন ছিল সবাই প্রত্যেকের বর্তনকে ভরে নিল ও আকালু এবং পেট ভরে খেলো এবং তারপরেও কিছু বেঁচে গেল মাশাল ফাল্লা রসুল আল্লাহ তখন আল্লাহ রসুল বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা কোনো সত্য মাভুদ নেই এবং আমি রসুল যখন কোনো ব্যক্তি এই কাল মাটি পড়বে লাহ্লা ও আন্না মুহাম্মদার রসুল্লাহ এই কালমাটি যে ব্যক্তি উচ্চারণ করবে এবং তার ভিতরে কেউ যদি কোনো সন্দেহ না করে আনিল তো এই কালমাই তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে তো আল্লাহ নবীলাম একটি লম্বা ঘটনা বললেন যে এই ঘটনা ঘটেছে তাবুকের যুদ্ধে খাওয়ার বিষয়ে যেটা আমরা জানলাম কিন্তু এই হাদিসটা এই অধ্যায় নিয়ে আসার উদ্দেশ্য একটাই যে শেষে উনি বলেছেন যে ব্যক্তি কালমাল এটা যে ব্যক্তি বলবে এটা যে ব্যক্তি বিশ্বাস করবে তার ভিতরে কোনো সন্দেহ থাকবে না তাহলে সে জান্নাতে যাবে তাহলে আশা করতে হবে আমরা আলহামদুলিল্লাহ মুসলমান আমরা কালেমা পড়েছি কালমা পড়ি তাহলে এই কালেমা যে মানুষদেরকে কোনো না একদিন তাকে জান্নাতে নিয়ে যাবে তবে এর অর্থ এটা নয় যে শত গুণে মাথায় থাকার পরেও যে জান্নাতে যাব তা নয় বরং কোনো ব্যক্তির যদি কালেমা ঠিক থাকে ইমান ঠিক থাকে কিন্তু গুণা বহু আছে তাহলে আল্লাহ তালা সেই গুনার জন্য তাকে জাহান্নামে কিছুদিন রাখতে পারে জাহান্নামে রেখে তাকে শাস্তি দেওয়ার পর কিন্তু ইমান যদি থাকে তাহলে একদিন না একদিন তাকে জাননাতে আল্লাহতলা নিয়ে আসবেন এরপরে লম্বা একটা হাদিস আছে যে হাদিসটা আমি সংক্ষেপে বলি যে ইতবান বিন মালিক রাজিয়া আনহু ইমামতি করছিলাম বলছে আমার বাড়ি আর ওই মসজিদ বা ওই যে গোত্র আছে তাদের মাঝখানে একটা ওয়াদি ছিল উপত্যকা ছিল একটা ছোট্ট একটা নদীর মতো বা যেখানে পানি জমা হয় ওয়াদি ছিল বলছেন اذا جاءت الامطار فيشق علي اجتيازه قبل مسجدهم বলতো যখন বৃষ্টি হয়ে যায় আর বৃষ্টির পর যখন পানি ওই ওয়াদি তে জমা হয়ে যায় তখন আমার জন্য সেই فجئت رسول الله صلى الله عليه وسلم له আমি আল্লাহর রাসূলের কাছে আসলাম এসে বললাম بصري وإن الوادي الذي بيني وبين قوم يسيل বলছেন আমার চোখ থেকে আমি অন্ধ হয়ে গিয়েছি এবং আমার বাড়ির আর মসজিদের যে গোত্ররা আছে তাদের মাঝখানে যে ওয়াদিটা আছে এটা অনেক সময় বৃষ্টির কারণে এখান থেকে পানি প্রবাহিত হয় বলছেন তো তখন আমি এই ওয়াদিটা অতিক্রম করা আমার জন্য কষ্টকর হয়ে যায় ফাওয়াদুতি মুসাল্লান বলছেন আমি চাচ্ছি আপনি কোনো সময় আমার বাড়িতে একদিন আসেন আসার পর কোন একটি জায়গায় আপনি প্রথম নামাজ পড়েন একদিন সলাচাদাই করেন তারপর থেকে আমি ওই জায়গায় সলাচাদাই করব। আপনি একটু একদিন আসেন ফক্লা রসুল্লাহ আল্লা রসু বলেন সা আফাল ঠিক আছে আমি আসবো ফখাদা রসুলাম আবু বাকর বাদ মা ইস্তাদ্দ নাহর বলছেন আল্লা রসু আসালাম এবং আবু বাকর তখন আসলেন যখন নাকি দিনটা একটু প্রখর হয়েছে সূর্যটা একটু করা হয়েছে দশটা এগারোটা বাঁচতে পারে তুমি কোন জায়গায় নামাজ পড়তে বলছো বল সেখানে নামাজ পড়ে দিই মকান আমি যেই জায়গায় মসজিদ বানাতে চাচ্ছিলাম সলাতায় করতে চাচ্ছিলাম সেই জায়গাটায় আমি ইশারা করলাম فقام رسول الله صلى الله عليه وسلم فكبر وصففنا وراءه فصلى ركعتين ثم سلم وسلمنا বলছিলেন এরপর আল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাতারে দাঁড়ালেন ওনার পিছনে আমরাও কাতারে দাঁড়ালাম এবং আমরা সালাত শুরু করলাম এবং সালামের মাধ্যমে সালাত আমরা শেষ করলাম hine sallam fa habastuhu ala kharizatin tusna'u বলছিলেন যখন সালাম দিলেন তখন আমরা আপনার জন্য কিছু খাওয়া বানানো হয়েছে এই খানাটুকু খেয়ে তারপরে আপনি যাবেন সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা আশার আকাঙ্ক্ষার বিষয়ে একটি হাদিস নিয়ে আমরা আলোচনা করে আসছিলাম তো এই মুহূর্তে ছোট একটি বিরতির সময় আসছে বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ তাল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 আমরা চডাই আনন্দ দেখুন রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় जीवन रंगलवार द्विधा द्वंद मूल्यबोधर अभवन जीवन जापन धर्म के भूल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 তারা ভুলে গেছে আল্লাহর বিধান না পড়ে তুলে রেখে দিয়েছে ইমানই পৌঁছাবে আল্লাহর নিকটে আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ আলহামদুলিল্লাহ রসুল্লাহ সম্মানিত ও দর্শক মন্ডলী আমরা বিরতির পূর্বে রসুলামের একটি বিশেষ হাদিস নিয়ে আমরা আলোচনা করে আসছিলাম বলছেন এরপরে আমার বাড়ির আশেপাশে যারা ছিল তারা যখন জানতে পারলো যে আমার বাড়িতে আল্লাহ রসুল আসছেন তো মানুষ তখন জমা হওয়া শুরু হলো এমন কি অনেক মানুষ একত্রিত হয়ে গেল আমার বাড়ির পাশে একজন ব্যক্তি বলল। মা ফলা মালিক লাহম মালিক কোথায় একজন ব্যক্তি নাম কি মালিক সে কোথাও দেখছি না যে ফকা আল্লাহ রজুলুন আর একজন ব্যক্তি বললো সেটা মুনাফিক লাহেবুল্লাহ রসুলা সে আল্লাহ কেউ ভালোবাসে না আল্লাহ রসুল কেউ ভালোবাসেন যদি আল্লাহ কালোবাসত আল্লাহ রসুল কেউ ভালোবাসত সে নাই কেন সে একজন আল্লাহ তুমি এটা বলো না সে কি বলে নাই লাহ মুহমদর সে কি কালমা পরে নাই সে কি ইসলাম গ্রহণ করে নাই তাহলে ওই ব্যক্তি সম্পর্কে তুমি এই মন্তব্য করো না যে সে মুনাফি এটা বলোনা ফকাল আল্লাহ আলম amma nahnu fa wallahi ma naru uddahu wala hadithahu illa ila almunafiqin bal cha je kalma poreche ekhon kibhabe poreche eta allah tar rasul hi bhalo jane tobe amra jeta bajjikbhabe take dekhchi seta holei tar othabasha tao munafiqder sathe ebong tar joto kothobattara mohobbot sob oi munafiqder sathe sashma hoye thake fa qala rasulullah আল্লা ব্যক্তির উপর জাহান নামকে হার করে দিয়েছে যে ব্যক্তি বলেছে এবং এর বিনিময়ে সে শুধু আল্লাহ সন্তুষ্ট চায়। অর্থাৎ দুনিয়ার কোনো স্বার্থে সে কালমা পরে নাই দুনিয়ার লোভে পড়ে নাই যান বাঁচার পরে নাই কালামাটা পরে এই জন্য যেন আল্লা কে মুক্তি দান করে নিজেকে মুসলমান হিসাবে পরিপূর্ণ সে যখন তৈর হয়ে গেছে কালামা পড়েছে তো আল্লা নেন যে ব্যক্তি এমন কালামা পড়েছে তার সম্পর্কে তোমরা কোনো মন্তব্য করো না তো এই যেটা বুঝে আসলো যেই কারণেই উনি এই আশার অধ্যায় হাদিসটি নিয়ে সেটা হলেই যে কালেমা লাহা ইয়ান্না মুহাম্মদ এটা এমন একটি কালেমা যে এই একটি কালেমাই মানুষদেরকে জান্নাতে যাওয়ার জন্য তিনি বলেন আল্লা নিকটে কিছু যুদ্ধ বন্দীদেরকে নিয়ে আসা হলো যুদ্ধ করে যারা বন্দী হয়েছে এদেরকে নিয়ে আসা হলো ফিদা ইমরা तो बंदी मध्य थे एक महिला से दौरा दूरी करते छोटाछुरी करोटा छड़ी कर हारिए फेले दिए जो बाच्चा के खोजा जन से छटपट कर दौरादूरी कर ईद वजादत सभी फिस सबी हटात कर से तर से युद्धबंदिर भेतरेच्चा के से पे बसल आजात हुए धरल ফাআল জাকাত হু বি এবং তাকে তার পেটের সঙ্গে গলার সঙ্গে সে মিলিয়ে নিল ফল রাত এবং সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে দুধ পান করা শুরু করে দিল একটা মা যদি তার সন্তানকে কিছুক্ষণের জন্য হারিয়ে ফেলে হারিয়ে বসে তাহলে মা কত প্রেশান হবে বাচ্চাটা পাওয়ার পর সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে তাকে দুধ দেওয়া শুরু করে দিয়েছে ফকাল রসুলাম আল্লাহ রসুল বললেন আর তারাও নাহা দিল মারা তরি হাতানার तुम्हें मन करो जी ये तार सतान के दीर्घक्षण खोजार पर तरचाटा के पेल जदि बला केमी तुम्हारा के जलंत आगुने फेले दाओ ता से कि तरह माँ की तर सतान आगुने फेले दिवे कुलना बोल लालाह असम्भव ज्वलते बंदार ऊपर मेर दया सन्तान चाहते आल्ला बान्र बान्दा ऊपर से दया करल्ला से मा जदी तरह सतान के आगुने निक्षेप करते से ना पारे आल्ला बंदार ऊपर मेर चाहते दयाणर दया हादिस कि बुझा जल्लाह बड़ दया आल्लाह बड़ असीम आल्लाहर दयाक आल्ला दयानी किसु करते وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله الخلق كتب في كتاب فهو عنده فوق العرش ان رحمتي تغلب غضبي ابو هريره رضي الله تعالى عنه تিনি الله صلى الله عليه وسلم বলেছেন لما خلق الله الخلق الله তাআলা যখন مخلوকের সৃষ্টি করলেন كتب في كتابين তো তিনি লেখলেন فهو عنده فوق العرش সেখানে কি লেখা আছে একশো ভাগ করলেন দয়াকে কয় ভাগ করলেন একশো ভাগ করলেন এবং নিরানব্বইটি অংশ উনি ওনার কাছে রেখে দিলেন এবং বলছেন সকলুকের জন্য একটি দয়া আল্লাহ প্রেরণ করলেন এবং বলছেন ফামিনিক বলছেন মানুষ যে মানুষের প্রতি দয়া করে একজন মখুলুক আর এক প্রতি যে দয়া করে ওই একটি দয়ার কারণেই বলছেন কোন চুষ্ু পর্যন্ত তার বাচ্চার উপর তার পায়ের খুর এই জন্য রাখে না যে বাচ্চা কষ্ট পাবে বাচ্চা মরে যাবে এজন্য পশু তার বাচ্চার উপরে পা দেয় না কারণ তার ভিতরে দয়া আছে বলছেন এই দয়াটি ওই একটি দয়ার একটি অংশ মাত্র অফি রায়াতিন আর একটি রেতে আছে নিশ্চয় আল্লাহর কাছে একশোটি দয়া আছে মিনহা রাহমাতান বলছেন আল্লাহ তার কাছে সেখান থেকে একটি দয়া মাত্র প্রেরণ করলেন ভাগ করে আগে একটি সমস্ত দয়াকে আগে একশো ভাগ করলেন নিরানব্বইটি নিজের কাছে দেখলেন এরপরে একটি দয়া যেটা আছে এটা ভাগ করে সকল মাখলুকের ভিতরে উনি বন্টন করলেন فَبِهَا يَتعاطفون وبِهَا يَتَرَاحمون وبِهَا تَعْتِفُ الْوَحْشُ عَلَى وَلَدِهَا বচনো এক দয়ার কারণেই মানুষ মানুষকে ভালোবাসে পশু পশুকে ভালোবাসে জন্তু জন্তুকে ভালোবাসে ওই একটি দয়ার কারণেই একটি হিংসুক জন্তু পর্যন্ত হিংস্র जानवर পর্যন্ত সে তার সন্তানকে ভালোবাসে ওই একটি দয়ার অংশ اللَّهُ تَعَالَى 99 رَحْمَةً রায় তিনি বলেন যে আল্লাহ তালা জন্য একশটি রহমত আছে সেখান থেকে উনি একটি রহমত মখলুকের মাঝে দিয়েছেন আর নিরানব্বইটি রহমত উনি কেয়ামতের দিনের জন্য রেখে দিয়েছেন আরেকটি রেবায়তা আছে তিনি বলেন আল্লাহ তালা যখন পৃথিবীকে সৃষ্টি করেছেন তখন রহমতটাকে একশো ভাগ করেছেন এবং প্রত্যেকটি ভাগ কত বড় একশোটা যে ভাগ করেছেন তো একটা ভাগ দয়া কত বড় মা মাওয়াল আর জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত দূর এত বড় একটি দয়া সব হা আনন্দা দয়া কত বড় হবে তাহলে যেটা আল্লাবী বড় বলতে যে ওটা দেখতে বড় এরকম নয় এটা একটা বুঝাতে চেয়েছে যে দয়া কত বেশি তো একশো ভাগের ভিতরে এক ভাগ যে দয়া সে কত বড় জমিন থেকে আসমান পর্যন্ত এত বড় জমিন থেকে আসমান পর্যন্ত কত বড় এটা বলছে কেয়ামত পর্যন্ত যত দ্রুত যান বহন আসবে রকেট বলেন পেলেন বলেন যাই বলেন সবচাইতে ফাস্ট যেটা যান বহন হবে সেই বহন এই জমিন থেকে আসমানে যেতে থাকে পাঁচশো বছর লাগবে কত লাগবে পাঁচশো বছর তাহলে দূরত্ব কত খবর আছে এখান থেকে জমিন থেকে আসমান পর্যন্ত তাহলে কত দূরত্ব এটা বলছেন এত বড় হবে একটি দয়া আর এই ধরনের বলছেন সেই একটি দয়া আল্লাহ তালা পৃথিবীতে নাজেল করেছেন সেই একটি দয়ার কারণেই একজন মা তার সন্তানকে ভালোবাসে আলা বা এমনকি হিংস্র জানোয়ার এবং পাখি পর্যন্ত পরস্পর তারা একে অপরকে ভালোবাসে ফাইদা কাহুল কেয়ামতি রাহমা কেয়ামতের দিন আল্লাহ এই রহমতটাকে পুরো করে দিবেন এবং কেয়ামতের দিন আল্লাহ তার দয়া দিয়ে বান্দাদের উপর রহম করবেন সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী হয় এবং আশাকে সমন্বয় করে চলার নামই হলো পরিপূর্ণ মোমিনের কাজ সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এখানে আলোচনা এই মুহূর্তে এখানেই শেষ হচ্ছে বাকি আলোচনা ইনশাআল্লাহ পরবর্তী দর্শে আসবে আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর ভয় এবং তার সম্পর্কে ভালো আশা আকাঙ্ক্ষা রাখার জন্য আমাদেরকে তৌফি দান করেন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহিরবুল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্পদ বাড়বে সুরক্ষিত এবং পবিত্র থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই কোয়াড্রান কোট আটচল্লিশ রোড বার্মিংহাম ইউকে শূন্য এক এক তিন দুই তিন শূন্য এল এক এক শর্ট কোড তিন তিন সোয়েব বিআইসি কোড আই বিও বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান विश्वजहान परिचालनारे सुंदर एक जदि विधान नए ध्वस जो अनिवार्य शेख सैफुद्दीन तुनार शुन, आलोक जीवन गढ़ार पृथ्वी बांगल् अपने निर्वाचित कितब बलुल माराम मीन आदिल्ला तिल हकाम यमे दर्शे हादीर सुव्यवस्था करकल के सुनारंत्रण देख बलुबुलिस शुद्म पिछटी बुलुगुल माराम रविवार मंगलवार और बृहस्पतिवार सन्ध्या छटाय सम्प्रचार दोपुर देर टाय बांगे पीछे